রবুল্লা আলমিন ওলা কবতুল মুক্তিন ওয়াসলাত ওয়াসলাম আল্লাহ শিলাম ওয়াসাইদসালীম নবীন মোহাম্মদ ওয়াল আলহি ওয়াসাফি আজমাইন সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আমরা যে বিষয়ে আলোচনা পেশ করতে চাই সেটি হচ্ছে গান বাজনা বাদ্য এ বিষয়গুলোর ব্যাপারে ইসলামের শরীয়তে দৃষ্টিভঙ্গি কি। আমরা দেখতে পাচ্ছি আধুনিক জমানায় গান বাজনার প্রচা এবং চর্চা এত বেড়ে গিয়েছে যা মানুষকে অতি স্বাভাবিকভাবে পেশ করছে মানুষে এই বিষয়টি হালাল হারামের শরীয়তের কোন হুকুম এখানে আপত্তি আদৌ আছে কি না এটা চিন্তা করারও অবকাশ নেই বিষয়টি যেমন কেউ পত্রিকা পাঠ করা যেমন আপত্তিকর নয় একটা বই পড়া যেমন আপত্তি কর নয় চা খাওয়া যেমন আপত্তি নয় তেমনি গান শোনাটাও মানুষের কাছে এমন আপত্তিকর নয় বিষয় হিসাবে অলমোস্ট এস্টাবলিশ হয়ে গিয়েছে আসলে তো শরীরেতে এখানে কিছু আপত্তি রয়েছে সে বিষয়টি আজকে আমি খোলাশা করা আমাদের আলোচনার উদ্দেশ্য প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে কিভাবে ব্যবহার করেছি আল্লাহ তালার হুকুমের তরিকা ব্যবহার করেছি নাকি আল্লাহ তালার নিষেধাজ্ঞা অমান্য করেছি প্রত্যেকটি অঙ্গকে আল্লাহ তালা জিজ্ঞেস করবেন প্রত্যেকটি অঙ্গে আল্লাহ তালা হিসাব নেবেন কোরআনে পাকে আল্লাহ তালা স্বাদ করেছেন ইন্নাসু আয়দা কান আনহু উলাই নিশ্চয়ই কান চোখ অন্তর সব কিছুই প্রত্যেকটিকেই জিজ্ঞাসা করা হবে কিভাবে ব্যবহার করা হয়েছে আল্লাহ তোরণের বাকি একাধিক আয়াতে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন গান বাজনার মতো এই বিষয়গুলো থেকে দূরে থাকতে আরব সমাজে গান বাজদের ব্যাপক প্রচলন ছিল মুসলমানরা সেগুলো থেকে সরে এসেছিলেন কারণ আল্লাহ রবুল্ আলমিন কোরআনে পাকে তাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে সাবধান করেছেন যখন চ্যালেঞ্জ করেছিল আল্লাহ তালাকে যে আদম আলাইসালাম এবং তার সঙ্গী সাথীদেরকে তিনি গুমরাহ করবেন গুমরাহ করার জন্য সেই ডানপাস থেকে বামপাশ থেকে চুচুদিক থেকে আসবে এবং হেন কোনো তরিকে বাদ দেবে না যাতে করে তার অনুসরণ করে তারা সবাই জাহান্নামের যাত্রী হয়ে যায় আল্লাহ তালা তখন তার চ্যালেঞ্জের মোকাবিলায় বলেছিলেন ওয়াস্ট যে মানুষটা তো আতামিন তুমি তাদেরকে অনুপ্রাণিত করো তুমি তাদেরকে পুশ করো তুমি তাদেরকে উৎসাহিত করো তুমি তাদেরকে নামিয়ে দাও তোমার আওয়াজ দ্বারা যাকে তুমি পারো যাকে তুমি চাও তুমি চেষ্টা করো দেখা যাক সে চেষ্টা করবে কিন্তু আল্লাহ তালা বলে দিয়েছেন অবশ্য যারা আল্লাহ তালা তৈরিকে থাকবেন সে তাদেরকে চেষ্টা করলে কামিয়া হবে না এই যে তার সাউথ মানিসটা তা আতামিন হনবে সও থিকা মানে আওয়াজ তোমার আওয়াজ দ্বারা তুমি যাকেই চাও তাকে তুমি প্ররোচনা দাও তাকে তুমি এদিকে উৎসাহিত করো তার আওয়াজটা কি জিনিস এর তাফসিরে প্রখ্যাত সাহাবি আবদুল্লাহ বিন আব্বা আসবাদ আলমা বলেছেন শত শত হচ্ছে আল গেনাউ ওয়ালমা জা মিরু ওহ শয়তানের আওয়াজ হচ্ছে গান যন্ত্রপাতি আর বিভিন্ন রকমের উল্লাসের যে সমস্ত সামগ্রী রয়েছে এগুলো যে শয়তানের যন্ত্রপাতি সে কথা তো হাদিসে রসুল্লাহ সাল্লি সালাম বলেছেন যেগুলো হচ্ছে মেজমারু শিনাজামিরু শান এগুলো শয়তানের যন্ত্রপাতি গান বাজনাকে শয়তানের যন্ত্রপাতি হিসাবে উল্লেখ করা হয়েছে যে বিষয় জিনিসগুলো শয়তানের যন্ত্রপাতি তাহলে সেটা বোঝাই যায় যে এটা শয়তানের সঙ্গে কত গভীর সম্পর্ক এবং শয়তান কেন এগুলোকে ব্যবহার করে মানুষকে গোমরাহ করার জন্য সে কথাটি আরেকটি আয়াতে কোরআনে পাখে সুরাল রহমানে ছয় নম্বর আয়াতে আল্লাহ তালা পরিষ্কার করে বলেছেন অমিনান্নারি ইহাল হাদিসে লিওদুল্লা আনসাবির ইহে কিছু মানুষ এমন আছে মানুষের মধ্যে যারা বেহুদা কথাবার্তা বাজে কথাবার্তাকে কেনাবেচা করে যাতে করে মানুষকে বিনা এলমে মানুষকে গোমরাহ করে দেওয়া যায় মানুষকে এলেম থেকে বঞ্চিত করে দেওয়া যায় মানুষকে গোমরাহ করার জন্য এই গান বাজনাকে ব্যবহার করা এবং এখানে যে লাহ আল হাদিফ বেহুদা কথা এই বেহুদ কথা দ্বারা কী বোঝানো হয়েছে গান বাজনাকে যে বেহুদা কথা বলা হয়েছে এই বেহুদা কথার অর্থ কী এর তফসিরে সাহাবি আব্দুল্লাহ রাহু আনহু বলেন আল্লাহুয়া রাজা হুয়ালা তিনি তিনবার করে কসম করে বললেন আল্লাহ সারা কোনো বাবুদ নাই তার কসম করে বলছি এই আয়াতের মধ্যে আল হাদিজ বলতে এই গান বাজনাকে বোঝানো হয়েছে গান বাদ্য চর্চাকে বোঝানো হয়েছে এবং আরেকজন মুসাসেল মুজাহিদ রহমতুল্লাহ আলী তিনি বলেন লাহাল হাদিস আলিসমাউল রা ওয়াইলা মিসাল লাহওয়াল হাদিস হচ্ছে গান বাজনা এবং এইরকম বেহুদা যত রকমের আনন্দ উল্লাসের কিছু বিষয় আসে রয়েছে উপায় উপকরণ রয়েছে এগুলা বলতেই লাহওয়াল হাদিস বলা হয়েছে আল্লাহ তালা মোমেনদেরকে বলেছেন এইরকম বেহুদা কথাবার্তা থেকে দূরে থাকা প্রকৃত মোমেনের দায়িত্ব ভালো মোমেন হতে হলে এগুলা থেকে দূরে থাকতে হয় সুরাল মেনুনের শুরুতে আল্লা তাল্লাহ বলেছেন হুম দিন আহম আনিল্লা প্রকৃত মেন্ট হচ্ছে ওই সমস্ত লোক যারা অন্যায় বেহুদা বাজে অশ্লীল কথাবার্তা এবং এই ফাংশন এগুলার অ্যাক্টিভিটিস থেকে দূরে থাকে এই জন্যই ওলামায় কেরামের মতামত হচ্ছে গান বাজনা হচ্ছে হারাম এই গান বাজনা যেহেতু শয়তানের যন্ত্রপাতি ব্যবহার করা হয় এবং বিশেষ করে গান বাজনার ভাষা যেগুলো আসে এই ভাষাগুলোও অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সাধারণত প্রেমের গান গাইতে গিয়ে অনেক রকমের কথাবার্তা আসে যেগুলো আল্লাহ তালা দৃষ্টিতে ফাহসা কথাবার্তা পর্যন্ত সেখানে চলে আসে যেগুলো আসলে মুসলমানদের জন্য ঠিক নয় মোহাম্মদদের জন্য ঠিক নয় নিকাজের জন্য ঠিক নয় রসুল্লাহ সাল্লসলাম বলেছেন উন্মাতি খাউমুন হেলুন আল হেরা পাল হারিরা পাল খামরা মা আজেফ আমার উন্মতের মধ্যে অবশ্যই এমন কিছু লোক আসবে যারা জেনা ব্যবীচারকে হালাল করবে রেশমি পোশাক পরাকে হালাল করে ফেলবে আপনারা জানেন পুরুষদের জন্য রেশমি পোশাক পরা হারাম কিন্তু আখেরি জমানায় অনেক লোক হালাল মনে করে বসবে অল খামর মদ্য পান করাকে মদ পান করাকে হালাল মনে করে বসবে অলমা আজেফ গান বাদ্য চর্চাকে হালাল করে ফেলবে এইভাবে কতগুলো জিনিসকে তারা হালাল করবে যেগুলো হারাম তাহলে এই হাদিসে বলা হচ্ছে জেনা যেমন হারাম রেশমি পোশাক পূর্বদের হারাম তেমনি মদ পান করা হারাম তেমনি গান বাজনাও হারাম একই স্ট্যান্ডার্ডে বলা হয়েছে একই লাইনে বলা হয়েছে কাজেই এখানে কোনো বিতর্কের অবকাশ থাকে না এই হাদিস দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়ে যায় যে গান বাজনা হারাম কারণ যে কয়টি বিষয় তার পাশাপাশি উল্লেখ করা হয়েছে সবগুলো হারাম এখানে জেনার কথা বলা হয়েছে আমরা কে না জানি সেটা হারাম এখানে রেশমি পোশাকের কথা বলা হয়েছে পূর্বদের জন্য সেটা হারাম মদ পানের কথা আমরা সবাই হারাম আর তারই একই লাইনে বলা হয়েছে আলমাহ গান বাজনা কাজে এটাও হারাম এহাদিস তার সুস্পষ্ট দরিল এবং প্রমাণ এভাবে আমরা দেখি যে আমাদের অনেক সালফে সালেহিনাম উহম্মদকে সতর্ক করেছেন এই সমস্ত গান বাজনা থেকে ইবনুল কাসেম রহমতুল্লাহ আলী ইমাম মালেকের একজন ছাত্র ছিলেন তিনি ইমাম মালিক রহমতুল্লাহ আলীকে জিজ্ঞেস করলেন আনির জেনা গান বাজনা সম্পর্কে যে এটা কি হালাল না হারাম কারণ মদিনায় কিছু লোক তখন একটু একটু গান বাজনা চর্চা শুরু করে দিয়েছে তখন তিনি উত্তর দিলেন কল্লাহু তালা ফেমা বতাল হাক্কে ইল্লা দলাল আল্লাহ তাল কোরআনে পাকে সুরাই বত্রিশ আয়াতে বলেছেন হকের পরে আর কি আছে গোমরাহি ছাড়া তাহলে হক এবং দলাল একটা হলো হক একটা হলো দলাল বা আতল তো তোমরা বলো আহ কোন হুয়া গানটা কি হক নিশ্চয়ই এটা হক নয় তাহলে বোঝা গেলো যে এটি হচ্ছে একটা বাতিল একটা দলাল একটা গুমরাহি গান বাজনা মানুষকে গুমরাহ করে দেয় মানুষকে অলুর বানিয়ে দেয় মানুষকে সৎকর্ম থেকে দূরে সরিয়ে নিয়ে যায় মানুষকে দিনদারি থেকে ফিসকে ফুজুরের দিকে নিয়ে যায় অন্য রেওয়ায় এরসে ইমাম আলিক রহমতুল্লাহ আলীকে আবার পছন্দ করা হয়েছে গান বাজনা কি হারাম তিনি বললেন ইয়াফাউল হাদ আলফসাক আমাদের সমাজে যারা ফাসেক লোক আছে তারা এই গান বাজারদের চর্চা করে ইমাম আহমেদ রহমতুল্লাহ আলী বলেছেন আল গিনা ইউম বেতন কাল ফালাইয় জীবনী গান বাজনা অন্তরের মধ্যে নিফাক সৃষ্টি করে ফেলে মুনাফিকে তৈরি করে ফেলে কাজেই এটা আমার কাছে কোন রকমই পছন্দ নিয়ে নয় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী বলেছেন কেউ যদি গান বাদ্য চর্চা করে থাকে তাহলে তা রিয়েলাইজ করা উচিত এবং সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়া উচিত এই জন্য তার কাছে তাহবা করা উচিত আল্লাহ তালার কাছে সে অবশ্যই আল্লাহ তালার কাছে তাহবা করতে হবে এবং এটাকে ছেড়ে দিতে হবে এভাবে আমরা দেখি যে সমস্ত বড়ো বড়ো আইমাই কেরাম মুস্তাহিদ্দিন যারা রয়েছেন তারা কেউই গান বাজনা চর্চাকে ঠিক নয় আমরা একটি যাচ্ছি আমি আপনারা দেখছেন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 আমরা আবার বিরতি পরে ফেরত আসছি যে বিষয়টি আলোচনা করেছিলাম গান বাজনা বিষয়ে শরীয়তে দৃষ্টিভঙ্গি আপনাদের কাছে তুলে ধরতে সৌদার ইমন আয়া রহমতুল্লাহ আলাই তিনি অনেক বড় আলেম ছিলেন তিনি এ বিষয়ে বলেছেন আল গেনা রুকিয়াত জেনা গেনা গান বাজনা হচ্ছে জেনার দিকে রুকিয়া করা মানুষকে উৎসাহিত করা মানুষকে ডেকে নিয়ে আসা এ বিষয়টি ইমাম ইমন কাইম রহমতুল্লাহ আলাই পরিষ্কার করে বলেছেন ওলাগিমান আইয়া তাকা ফি তাহারি মেদা আলিকা কোনো ব্যক্তি যেই ব্যক্তির কাছে এলেমের গন্ধ আছে তার জন্য উচিত নয় দ্বিধাদ্বন্দ্ব করা বা থেমে থাকা গান বাজনা হারাম বলার ক্ষেত্রে কোন দ্বিধাদ্বন্দ্ব পোষণ করা তার জন্য মোটেই উচিত নয় যার সামান্যতম একটু এলেমের গন্ধ যার কাছে আছে। আকাল্লু মাফি হে আন্না হু শে আর বা শাহ বি তিনি সেখানে আরও বলিষ্ঠ করে বলেন যে কমপক্ষে যদি বলতে হয় যে এটা হচ্ছে যারা ফাসিক লোক তাদের সে তাদের স্লোগান তাদের খাসলাত তাদের তরিকা এবং যারা মদ্যপান করে তাদের সঙ্গেই দেখা যাচ্ছে এই গান বাজনাকারীদের মিল রয়েছে তিনি আরও বললেন যে এই গান বাজনা হচ্ছে মানুষকে জেনার দিকে উৎসাহিত করার একটা মন্ত্র আর এটা হচ্ছে মোমবাতুর নিফাক নিফাক তৈরি করার জন্য উপযুক্ত একটা ক্ষেত্র ওষারাক্ষু শতন আর এটা হচ্ছে শয়তানের একটা জাল ও খামরাতুল আকল এমনকি গান বাজনার যখন উত্তাল তরঙ্গে মানুষ বিভোর হয়ে যায় তখন মানুষের আকল কাজ করে না মানুষের এক ধরনের নেশা হয়ে যায় ও সদ্দু আন কোরআন আিন্দে গাই রিহমিন আল কালামিল বা আতিল আর এই গান বাজনা মানুষকে কোরআন থেকে অনেক গুড়ে নিয়ে যায় এমন কি অন্য যে কোনো ধরনের অন্যায় কথাবার্তা বাতিল কথা থেকেও গানের আকর্ষণ সাংঘাতিক মারাতল এই জন্য যারা গানের চর্চা করে তাদেরকে দেখবেন যে তারা কোরআনের কাছে আসতে পারে না কারণ কোরআন হচ্ছে আল্লাহ আল্লাতালার কালাম আর গান হচ্ছে শয়তানের যন্ত্র পরিপূর্ণভাবে অপোজিট নুফুসি সিদ্ধাতি মাইলিনুফুসি লাইহে হাফিহে গান মানুষের জন্য মনে এমন আকর্ষণ পয়দা করে দেয় মানুষকে গাফরতের দিকে এভাবে নিয়ে যায় সেজন্যে মানুষ আর কোরআনের কাছে আসতে পারে না যারা গান চর্চা করে তাদের দ্বারা কোরআন বেশি চর্চা হওয়ার আশা করা যায় না এই জন্য আমাদের ছেলেমেয়েদেরকে গানের আকর্ষণ কমাতে হবে অমর আব্দুল্লা রহমতুল্লাহ আলীর মতো তিনি যখন তার ছেলে মেয়েদেরকে ইসলামিক জ্ঞান দেওয়ার জন্য প্রাইমারি ইসলামী শিক্ষা দেওয়ার জন্য শিক্ষক রাখলেন টিচার রাখলেন দিনী তার দেওয়ার জন্য তিনি তখন তাকে লেখে পাঠালেন একটা ফরমান ইলা মো আদিবে ওয়ালাদিহি তার ছেলে মেয়েদের টিচারকে লিখলেন লেখুন আউ মা দামিন আদা বেকা বকদুল মালাহি আল্লা ইবাদ উহামিনের শতন টিচার শিক্ষক সাহেব আপনি মনে রাখবেন আপনার সর্বপ্রথম শিক্ষা আমার ছেলেদের মাথায় এমনভাবে ঢুকিয়ে দেবেন তাদের যেন আকিদা মজবুত হয়ে যায় যে গান বাজনা খেলতামশা এগুলো ফুর্তি বাজি করা যেন তাদের অন্তরে একটা ঘৃণা সৃষ্টি হয়ে যায় আল্লাতি ইবাদ উহামিনের শৈতন এগুলো আসলে শয়তান থেকে আসে শয়তান থেকে শুরু হয়ে যায় এই বিষয়ে তাদের মনে একটা প্রচণ্ড ঘৃণা তৈরি করে দেবেন এইটা হচ্ছে আপনার প্রথম দায়িত্ব আপনার টিচিংয়ের জন্য আকিবা তুহা শাখাতুর রহমান যে গান শুরু হয়ে যায় শয়তানের কাছ থেকে প্রেরণা আসে শয়তানের কাছ থেকে উৎসাহিত হয় আর এর পরিণতি হচ্ছে সাখাতুর রহমান আল্লাহ তালার গুসা রাগ আল্লাহ তালার অসন্তুষ্টি তাহলে গানের শুরু হয় শয়তানের প্ররচনা আর এর সমাপ্তি ঘটে আল্লাহ তালার অসন্তুষ্টি দিয়ে দেখেন খালিফ আহমর আবদুল আজিজ রহমতুল্লাহ আলাই তাঁর আন্ডারস্ট্যান্ডিং এটা আর সেই আন্ডারস্ট্যান্ডিংয়ের মোকাবেলায় আজকে আমি আপনি যদি অন্য আন্ডারস্ট্যান্ডিং নিয়ে আসি বা গ্রহণ করি বা করি আমরা কি গোমরা হয়ে যাবো না হক থাকবো এইটা আমাদেরকে চিন্তা করতে হবে তারপরে তিনি বলেছেন বাচ্চাদের শিক্ষককে তিনি আরও কিছু কথা বললেন ফাইনবাল আগানী আনীন আগানী ওয়াল্লাহ বিহা ইউমবেতুল নিফা কাপিল কাল ইয়ামুত এসবো ফিল্মা আমার কাছে সালফে সালেহীদের কাছ থেকে মজবুত করে কথা এসেছে যে গান বাজনার আওয়াজ এবং গান শোনা আর এগুলোতে উৎসাহিত হয়ে যাওয়া অনুপ্রাণিত হয়ে যাওয়া এগুলোতে ডুবে যাওয়া কারণে মানুষের অন্তরের মধ্যে মুনাফেকি তৈরি হয়ে যায় নেফাক তৈরি হয়ে যায় যেভাবে কোনো জায়গায় পানি পাওয়া গেলে পানি পড়লে সেখানে যেভাবে ঘাস বা গাছপালা গজে উঠে চারা জেগে উঠে এরকম করে বিস্তার লাভ করে যেভাবে গাছপালা বেড়ে উঠে ঠিক তেমনি গান পাওয়া গেলে গান যদি চর্চা হয়ে যায় অন্তরের মধ্যে গান ঢুকে গেলে সেই অন্তরের মধ্যে নিফাক পয়দা হওয়ার মতো মাল মশলা হয়ে যায় এমন কি ইয়াজিদ এবিনুল ওয়ালিদ তিনি একজন ভালো বাদশাহ ছিলেন উমাইয়া বংশের তিনি তার ছেলে মেয়েদেরকে সিরিয়াস হওয়ার জন্য উৎসাহিত করলেন তিনি বলেন ইয়া বনি উমাইয়া ইয়া কুমালঘা হে বনী উমইয়ার সন্তানগণ খবরদার গান বাজনা থেকে দূরে থাকো কেসুল হায়া এই গান বাজনা মানুষের জীবনে লজ্জা সরম কমিয়ে দেয় জানেন তো লজ্জা সময় করলে মানুষের ক্ষতি কী হয় আল হায়া উসো বা তুমি নাল ইমান লজ্জা হচ্ছে ইমানের একটি অংশ কারো যদি লজ্জা কমে যায় তাহলে তার ইমানের কমতি হয়ে যাবে ওয়াইয়াজি দু ফাহাতে এবং এই গান বাজনা মানুষের মধ্যে খামাখা সাহওয়াত বেশি করে পায়দা করে ফেলে ওয়াই হাদিমুল মুরুয়া মানুষের আখলাকের কমতি করে দেয় মানুষের রুচি প্রকৃতি স্ট্যান্ডার্ডকে নিচু করে দেয় ওয়াই নাহ আনিল এমন কি মদ খাওয়ার পরিবর্তে এই গান মানুষের ক্ষতির জন্য যথেষ্ট হয়ে যায় ওয়াফ আলু মায়াফ আলু শুক্র এমনকি মানুষের মধ্যে গান বাজনা এমন নেশা তৈরি করে দেয় যেভাবে মদ মানুষের মধ্যে নেশা তুলে করে দেয় ফন কুন্তা ফাইলিন নিসা যদি কোনো সময় একটু শুনতেও হয় তাহলে খবরদার মহিলাদের থেকে দূরে থাকো যেন মহিলারা সেই আগে বৈঠকে না থাকে ফাইন আল জেনা দ্য আইয়া জেনা কারণ গান পাজনা হচ্ছে জেনার দিকে আহ্বান করারটা উত্তম অস্ত্র হাতিয়া। যদিও তিনি সেখানে তিনি তো খলিফা তিনি তার বড়ো আলেম ছিলেন না তিনি যদি শুনতেই হয় কিছু তাহলে সেখানে কিছু আদব বলেছেন কিন্তু আমরা কোরআন এবং হাদিসে এবং সলফে সাহিদ শুনলাম যে আসলে কোন রকমই একটু শোনার চিন্তা করাটাও ঠিক নয় সোলাইমান ইবনে আব্দুল মালিক তিনি যখন তার সৈন্য সামন্ত নিয়ে কোন জায়গায় অবস্থান করছিলেন যুদ্ধের জন্য তিনি যখন সেখানে গান বাজনটা আওয়াজ পেলেন কোন এক জায়গা থেকে তিনি সেটা বন্ধ করিয়ে দিলেন এবং তাদেরকে তিনি কিছু শাস্তি দিলেন কারণ আসলে যারা জীবনে ভালো কিছু করবে সিরিয়াস কিছু করবে গান বাজনা নিয়ে পড়ে থাকা তাদের কাজ হতে পারে না ইমাম ইবন কাইম রহমতুল্লাহ আলাই আরও সুন্দর করে নসিহত করে তিনি আমাদেরকে বলেছেন আন্না ওলা কুল্ল গা ইউরিনীমা আলোজনা কোনো সন্দেহ নাই যারা দিনের ব্যাপারে সতর্ক আছে যারা তাদের পরিবার পরিজন ছেলে মেয়েদের ব্যাপারে সতর্ক থাকে তাদের ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা পালন করতে চায় তারা অবশ্যই তাদের ছেলে মেয়ে পরিবার পরিজনকে গান বাজনার এই অপসংস্কৃতির চর্চা থেকে অবশ্যই দূরে রাখতে হবে কামাইজনের বহুন্না আসবাবর রাইব যেভাবে তারা তাদের চরিত্র বিধ্বংসী যে কোনো খারাপ কাছে দূরে রাখে গান বাজনার জন্য তাদেরকে সেখান থেকে সতর্ক থাকতে হবে সতর্ক রাখতে হবে এটি প্রত্যেকটি অভিভাবকের দায়ী দায়িত্ব মমান তরাক আহ ইলা সেমা রুকিয়াতি জেনা ফাহু আ আলামু বিল ইসমিল্লাদি ইয়াস কাজেই যে ব্যক্তি তার ছেলে মেয়েদেরকে যেটা জেনার দিকে ডাকে এই ধরনের সংস্কৃতি চর্চা গান বাজনা আমি করিয়ে দিতে চায় তাহলে তার উচিত সেই গুণা সম্পর্কে সতর্ক হওয়া ফলে আমরুল্লাহ কামিন হরতিন সরাত বিলেগে নাই মিনালবাগাইয়া অনেক ভালো স্বাধীন মুক্ত মহিলা ভালো মানুষ ছিল কিন্তু এই গান বাজনার কারণে তারা গুনার দিকে লিপ্ত হয়ে গেছে কত প্রমাণ আমাদের সমাজে রয়েছে তিনি তখন তার এক্সাম্পল দিয়েছেন এভাবে আমরা দেখি আমাদের মধ্যে যারা আলিমুলামা ছিলেন ইমামরা ছিলেন তারা উম্মতকে এই বিষয় থেকে সতর্ক করেছেন আজকে আমাদের এই সমাজে আমরা দেখি যে এর বেশি প্রচার প্রসার এত বেশি হয়ে গেছে বিশেষ করে আধুনিক জমানায় আধুনিক যন্ত্রপাতি আধুনিক টেকনোলজি যেভাবে মানুষের ঘরে ঘরে গান বাজনাকে যেভাবে ছড়িয়ে দিচ্ছে ক্ষেত্রে আমাদের যারা দিনদার রয়েছি আমাদের যারা মাতা পিতা রয়েছি আমরা যারা অভিভাবক হিসাবে আছি আমরা নিজেরা যেমন এর থেকে দূরে থাকা উচিত তেমনি আমাদের পরিবারের সদস্যগুলোর ব্যাপারে খেয়াল করা দরকার বিশেষ করে ছেলে মেয়েগুলোর ব্যাপারে খেয়াল করা দরকার পিতামাতা বড় দায়িত্ব হচ্ছে তাদেরকে দিনের তালিম এবং তার বিয়েত দেওয়া দিনের তালিম তার বিয়েতের কন্ট্রাডিক্ট করে যে সমস্ত জিনিস অপসংস্কৃতির চর্চা সেগুলোর থেকে দূরে থাকাও দিনের তালিমের অংশ শুধু একটু কোরআনশিকালি হয় না এই জন্য আমরা অমর আবিন আবদুল্লা আজি রহমতুল্লা আলাহর এক্সাম্পলটাকে আবার নিয়ে আসি যে তিনি তার ছেলেমেয়েরকে দিন শেখানোর জন্য যে টিচার রাখলেন তাকে তিনি বললেন যে তাদেরকে প্রথম কাজ হবে আপনি গান বাজনা সম্পর্কে ঘৃণা পায়দা করতে আজকে আমরা দেখি যে ছেলে যেখানে তামাশা দেখে যেখানে গান বাজনা আছে যেখানে হই হল আছে সেখানে তারা ছুটে যায় তো তাদের এই যে ঝোঁক প্রবণতা রয়েছে এই ঝোঁক প্রবণতাটাকে পজিটিভভাবে কিভাবে ওখান থেকে সরিয়ে আনা যায় সেই ব্যাপারে সতর্ক থাকা অত্যন্ত জরুরি সেটাই অমর আব্দুল আজিজ আমাদেরকে শেখালেন তাহলে আমরা এখান থেকে কী শিখলাম আমরা শিখছি যে আমাদের ছেলে এখন আমরা এভাবেই গড়ে তুলতে হবে ওই বিষয়টার আকর্ষণ কিভাবে তাদের মাঝ থেকে কমাতে পারি আমরা কিভাবে কমাতে পারি এখন সুরের প্রতি আকর্ষণ তো সবারই আছে এখন এর বিকল্প মনে করেন ছেলে মেয়েদের ছেলেদেরকে আজানের চর্চা করাই কে সুন্দর করে আজান দিবে এই কম্পিটিশনে পাঠাই এরপরে বড়ো থেকে বড়ো জোর কিছু ইসলামিক নাশিদ হতে পারে ইসলামিক নাশিদের ইসলামিক গান গজলগুলোকে তারা কিছু প্র্যাকটিস করুক হামদে নাচের চর্চা করুক কিন্তু সেখানে আবার খেয়াল করতে হয় সেগুলোর মধ্যে বাদ্যযন্ত্র ঢুকিয়ে দেওয়া হয়েছে বাদ্যযন্ত্র ঢুকিয়ে দিয়ে ইসলামিক গানকে আবার পলিউটেড করা হয়েছে কাজেই আমাদেরকে এখন এখানে চিন্তা করতে হবে যে না আমরা শুধু একটু ইসলামিক হামদানা থলে চলবে না দুটো জিনিস থাকতে হবে একটা হলো যে গানের বস্তু কি হবে সেটা শব্দগুলো কি হবে এটা যেমন দেখার বিষয় তেমনি দেখার বিষয় হচ্ছে যে যন্ত্রপাতি মাজ আমিরু শৈতান মিজমা রুসায়তান এই বিষয়গুলোকে যন্ত্রপাতিগুলোকে হারাম করা হয়েছে নিষেধ করা হয়েছে যেমন একবার আব্দুল্লাব রা তাল আনু এক জায়গায় দিয়ে যাচ্ছিলেন সেখানে কোনো এক রাখাল বাসি বাজাচ্ছিল তো এই রদ্দুল্লাহ আনু নিজের কানের মধ্যে দুই আঙ্গুল ঢুকিয়ে দিয়ে বন্ধ করে ফেললেন এবং তার চাকরকে জিজ্ঞেস করলেন বন্ধ করতে করতে রাস্তা পাড়ে দিলেন বললেন যে তুমি বলো আমাকে এখনও কি বাসির আওয়াজ কানে আসে তিনি কান থেকে আঙ্গুল সরাচ্ছেন না তারপরে যখন ওনার কৃতুদাস অনেকক্ষণ পরে বললো যে এখন আর শোনা যাচ্ছে না আওয়াজটা তখন তিনি কান থেকে হাত সরিয়ে ফেললেন খুলে ফেললেন যাতে করে বাঁশের একটু আওয়াজ কানে না যায় এর একটু আওয়াজের মধ্যেই ক্ষতি রয়েছে বাজনার বিষয়টা এত বারাত্মক এবং ইমনি অমর দিয়া তাল আনহুমা তখন বললেন যে আমি যে করলাম তুমি দেখেছ আমি স্বয়ং রসুল্লাহ সাল্লামের সঙ্গে একটি সফরে এরকম এক জায়গা দিয়ে যাচ্ছিলাম সেখানে কোন রাখালের বাসিব বাজার আওয়াজ যখন আসে তখন রসুল্লাহ সাল্লাম কানে আঙ্গুল দিয়েছিলেন যাতে একটু আওয়াজও ওনাকে শুনতে না হয় তারপরে তিনি সঙ্গীত দিকে জিজ্ঞেস করলেন যে এখনও কি শোনা যায় এখনও কি শোনা যায় যখন বলা হল যে না এখন শুনে যাচ্ছে না তখন তিনি কান থেকে আঙ্গুল সরিয়ে নিয়েছিলেন সেই আমলটাই আবদুল অমর রাজি আল্লাহ আনমদ করলেন তাহলে যে কথা বলছিলাম আমরা যে ইসলামিক গান গজল ইদানিং অনেক পাওয়া যাচ্ছে যেখানে অনেক রকমের বাদ্যযন্ত্র ঢুকিয়ে দেওয়া হয়েছে তাহলে এটা আসলে ঠিক হলো শুধু বক্তব্যগুলো আল্লাহ এবং তার রাসুলকে নিয়ে হামদিন আত হবে ইসলামের কথা গুনগান গাওয়া হবে কিন্তু তার সঙ্গে আবার হারাম বাদ্যযন্ত্র যোগ হয়ে গেলে সেটাও হারাম হয়ে গেল কাজের শব্দগুলো কি বিষয়বস্তু কী আলোচনার বিষয় কি এটা যেমন দেখার বিষয় রয়েছে সেখানে ফায় সাতা থাকতে পারবে না সেখানে কথাগুলো হালাল হওয়া লাগবে তার পাশাপাশি সেখানে কোনো বাদ্যযন্ত্রের আওয়াজ থাকতে পারবে না তাহলে আমরা আসি যে কিভাবে আমরা ছেলেমেদেরকে বিকল্প বিষয় দেবো এই বিকল্প হচ্ছে কোরআনের তালাওয়াত আজানের সুন্দর সুর বিকল্প হচ্ছে ইসলামিক ক্যাসেট এইদিক সুন্দর সুন্দর ইসলামিক আলোচনাগুলো হচ্ছে এগুলো দিয়ে যদি আমাদের ছেলেমেয়েরা ব্যস্ত থাকে এদিকে আল্লাহ তালা মজা দিয়ে দেন তাদের স্বাদ হয়ে যায় তাহলে গান বাজনার মজা তাদের অন্তর থেকে উঠে যাবে তাহলে আল্লাহ তালা তাদের ইমানকে মজবুত করে দেবেন আর যদি গান বাজনায় ডুবে থাকে তাহলে তাদের অন্তরে নেফাক চলে আসবে আর নেফাক যদি ঢুকে যায় তাহলে তাদের চরিত্র নষ্ট হয়ে যাবে ফায়েসা কাজের দিকে তারা ঢুকে পড়বে তাদের চরিত্র হা ভালো থাকবে না আল্লাহ তালা আমাদেরকে ভালো বন্ধু গ্রহণ করার তৌফিক দান করুন আমিন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 कख एक सहाजे हाथ मानुषे हाँ फोटाते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 थ्री जीरो नम्बर zero double one three two three zero one euro account number zero double one three two three zero two US dollar account number zero double one three